ইবনু উমার রাজিয়ালাহালন হতে বর্ণিত নাবী সাল্লাম খায়বারের যুদ্ধের সময় বলেন যে ব্যক্তি এ জাতীয় বৃক্ষ হতে অর্থাৎ কাঁচা রসুন খায় সে যেন অবশ্যই আমাদের মসজিদে না আসে